আসসালামু আলাইকুম বরহম ল বরক الحمد لله نحمده ونستعينه ونستغفعه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يهدله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده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 لك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون آمنت بالله صدق الله العلي العظيم احترم حاضرين সুরা আল মায়দা আয়াত নম্বর চুয়াল্লিশ আয়াতের অংশ অতিথিরা ভাই একটু আগে পরিচিত হইলেন নাম জিজ্ঞেস করলাম বলে অরব্বী অরব্বী মানে আল্লাহওয়ালা রব থেকে রবওয়ালা এই আয়াতের শুরুটাই রবুলা আলমিন এই রবাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন যারা রবওয়ালা আখবর যারা আলীম বিজ্ঞ জিম্মদার তারা যাদের সামনে আছে যারা ফায়সলা করবে কিতাবকে মানবে না তারা জালিম এ হচ্ছে আয়াতের মোটামুটি অর্থ পুরাণের জিম্মাদার কিতাবের জিম্মাদার শরিয়তের জিম্মাদার প্রত্যেকটা মানুষ সেই হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম থেকে নিয়ে রসুল এলিম এবং আমলের যে মিশন নিয়ে আসছেন এলিম এবং আখলাক সাহাবা কেরাম এগুলোকে রক্ষা করেছেন একদম পুরোপুরিভাবে কেমন রক্ষা করেছেন যে রসুল এবং সাহাবি একসাথে থাকলে অপরিচিত কেউ আসলে বুঝতো না কে রসুল কে সাহ জিন্দিগিকে এমন বানায় ফেলছিলেন সাহাবায় ক্রাম যার কারণে এইরকম বহু ঘটনা আসছে যে দূর থেকে মানুষ আসছে রসুলের সাথে দেখা করতে এসে জিজ্ঞেস করে আর রসুলকে রসুল চিনছে না কেন ওই যে সাহাবায় ক্রাম তাদের সমস্ত আখলাখকে কথাবার্তা চাল চলন উঠা সব কিছুকে কে মতো বানায় আনিছেন এই জন্য হঠাৎ কেউ আসার চিন্তনা পার্থক্য করতে পারত না হিজরতের সময় রসুলের সাথে যখন চলতিছিলেন তখন রাস্তার মধ্যে অনেকে জিজ্ঞেস করছে কোথায় যাও কে তুমি উনি কে মদিনায় যখন ঢুকতেছিলেন বলেন নাই এই জন্যই যে রসুল ক্লান্ত ছিলেন এই মুসাফাটাও অনেক সময় বিরক্তির কারণ হয় অনেক জায়গায় আমরা দেখি ওয়ার শেষ করে নামতেছি আপনাদের কথা না আপনাদের এখানে না ও আর শেষ করে নামছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করার পর ক্লান্ত নামবো একটু চলে আসবো নিরিবিলি আইসো সবাই মুসাফা করে এখন এড়াও এড়ানো যায় না মোহাব্বতের তাকাদা তা আসলে এটা বুঝা উচিত যারা করে তাদেরই বোঝা উচিত যে মহাব্বত প্রকাশটা আমি ওইভাবেই করবো যাকে মহাব্বত করব তিনি কষ্ট পাবেন না এটাই মহাব্বত তাকে কষ্ট দিয়ে এটা কোনো মহাব্বত না ওই যে বুজুগের ঘটনা শোনাইছি আপনাদেরকে আগে আল্লাহওয়ালাকে সবাই মহাব্বত করতে তো আল্লাহওয়ালার হাজত হয়েছে যে এই এলাকা ছেড়ে চলে যাবেন এখন সবাই মিলে ধরছে হুজুর যাবেন না কি আমাদের এলাকা ছেড়ে এখন হুজুরের জরুরত যেতেই হবে কোনোভাবেই যখন হজরতকে বোঝানো যাচ্ছে না তখন সবাই মিলে মশওয়ারা করছে হজরতকে রাখার একটাই উপায় আছে তাকে মেরে এই জায়গায় কবর দাও তাইলে আর যেতে পারব মোহাব্বতের নমুনা দেখেন আমাদের তো এমনই অবস্থা মহাব্বতের নমুন আমাদের এমনই যাকে মহাব্বত করতেছি তিনি কষ্ট পাচ্ছেন কিনা বিরক্ত হচ্ছেন কিনা আমার ওই মহাব্বত প্রকাশ করতে যাওয়ার কারণে তিনি বিরক্ত হচ্ছেন কিনা এটার কোনো খবর নাই আমি আমার মহাব্বতের সবটুকু দেখে দিই তো তাহবকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহনু কিছু বলতেছিলেন না কারণ দেখেন যে রসুল ক্লান্ত সবাই যদি ওই জায়গায় এইসব মুসাফার জন্য ভিড় করে রসুলের কষ্ট হবে হয়তো তাওল্লাহ তাল্লাহন বলেন মুসাফা পাওয়ার জন্যে না বা মানুষ আমাকেই রসুর মনে করতেছে ভালো লাগতেছে এটাও না কারণ পরে তো জানবেই সব কিছু হয়তো জিক্রি অসাফা করতেছিলেন যেন রসুলের কষ্টটা তার উপর দেওয়া যায় মহামদুল্লাহ কিন্তু যখন ওই সূর্য যখন উঠেছে যখন একটু উপরে উঠছে সকালবেলা তলা আলি বাদ রু না যে গান গাচ্ছিল বাচ্চারা কবিতা আবৃত্তি করছিল অসুলের চেহারায় যখন পড়ছে ওই ঘাম যখন চকচক করে ওঠছে তখন বুঝছে সবাই যে না অরসুলা এই ব্যক্তি নাইনি তার চেহারার মধ্যে যখন ওই নূরের বিচ্ছরণ একদম সবাই বুঝতে পারতেছিল যে ভিন্ন রকম কিছু তখনই সবাই বুঝছে যাই হোক তো চলনে পলনে কেউ আলাদা করতে পারতেন না কে রসুল কে আকা কে হোলা কেউ বুঝতে পারতেন না সাহাবাইকরামের অবস্থা এরকমই ছিল হজরত আবদুল্লাহনি অমর রদিয়াল তালাহা রসুলকে এমনভাবে ফলো করতেন ছোট ছোট বিষয় এগুলো ছাড়তেন না হজের সফরে যাইতেছেন বলার উদ্দেশ্য সাহাবা একরাম দিনকে কীভাবে হেফাজত করছেন ওই জিম্মাদারি আমাদের উপর আসছে আমরা কি করতিছি এই হলো আলোচনার কথা সফরে সঙ্গীদেরকে থামাই হঠাৎ এক জায়গায় নেমে গেলেন একটু দূরে গিয়ে চুপচাপ বসলেন আবার চলে আসলে সবাই তাকায় কি কাহিনী করলেন না নামলেন এক জায়গায় নীরব এক জায়গায় নিরিবিলি জায়গায় গেলেন চুপচাপ বসলেন আবার চলে আসলে। তো সঙ্গীরা জিজ্ঞেস করতেছেন কৌতূহলী জিজ্ঞেসা কি কারণ আপনারা এমনটা কেন করলেন আপনি আবদুল্লাহ মোহাম্মর রদিউল্লাহ আনহুমা তিনি বলেন যে আমি রসুল সাল্লা আলি আস্লামের সাথে একবার কোনো এক সফর দিক দিয়ে যাচ্ছিলাম ঠিক এই জায়গাটা এসে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের ইস্তিনজার হাজ অফিস রসুল এই জায়গায় এসে বসছিলেন ইস্তিনজা করছেন এখন আমার দিলের তামান্নামার হাবিব যে এই জায়গায় বসছিলেন যদিও রসুল জরুরতের জন্য বসছেন কিন্তু আমার তামান্নামার জরুরত না থাকলেও আমি ওই জায়গাটা গিয়ে একটু বসি সাহাবায় কিরাম রিধানসুলকে ওইভাবে ফলো করছেন এইভাবেই দিনকে হেফাজত করছেন আমলের মাধ্যমে আমল দিয়ে দিনকে হেফাজত করছেন আমল আমাদের সামনে একজনের পর একজন চলে আসতে পারে আদালতে রসুল করিম সাল্লাহসাল্লামের কাছে আসতে একটা দরজা ছিল মেয়েরা আস্তই ওই দরজা দিয়ে তো মেয়েরা সবসময় তো আসতো না যখন মেয়েরা আসতো না তখন ছেলেরাও আসতো তো রসুল করিম সাল্লাহ আলী আসসালাম একবার বললেন এমন যে এই দরজা দিয়ে পুরুষরা না আসলেই ভালো যেহেতু মেয়েরা আসে হজরত আফিল্লিন তালা রসুলের ইন্তকালের পরেও যখন মেয়েরা আর এই দরজা ব্যবহার করে না তিনি জিন্দগিতে ওই দরজা দেওয়া ঢুকেন নাই যে রসুল তার তামান্না ছিল কোনো একদিন হইলেও যে এই দরজা দিয়ে যেন পুরুষরা না ঢুকে কারণ কি কি কারণে এসব দেখার দরকার নয় আমার রসুল চায় নাই চায় নাই আমি ঢুকবই না অত কারণ তালাশার আমার দরকার নাই সাহাবায় করাম রিদওয়ান উল্লাহে আলিমাজ মাইন ও ভাই দিনকে রসুলকে ওইভাবে ফলো করছেন আর এই দিন আমার আর আপনার কাছে এইভাবেই চলে আসছে এই আরামে আয়েসে মিষ্টি সুন্নত কোরবানি ছাড়া আল্লাহ আকবর আদালত রসুল করিম সাল্লাহ আলী ওয়সালামের কত পেরেশানি ছিল সার কান্না করতেন ঘুম আসতো না সার রাত রাতের ভাগ দিনের বেশিরভাগ কান্না করতেন বুকের মধ্যে চাপ পড়তো আল্লাহর আপনি আমার দৃষ্টির মধ্যে আছেন আপনি পরেশান হইন না সবর করেন সবর করেন অন্য অন্য আয়াত আসছে আপনার রবের জন্য আল্লাহ আল্লাহর আপনি সবর করেন আপনি এত এই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের মধ্যে আপনি নিজেকে একদম সংকীর্ণ করে ফেলেন না পেরেশান হইন না আপনি সবর করেন সবর করেন তাইলে আল্লাহ রসুলকে এতবার সবরের হুকুম করতেছেন কেন কেন করতেছেন নিশ্চয়ই রসুলের ভিতরে জ্বলে যেত ফেটে যেত হায় আমার কি অবস্থা কিতাবের মধ্যে পাওয়া যায় হাজরত রসুল করিম সাল্লাম আবু জাহালের বাড়িতে কমপক্ষে তিন হাজার বার গেছে কমপক্ষে তিন হাজার বার গেছে একদিনের গঠন এমন যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সবাই যার যার ঘরে হজরত রসুলে করিম সাল্লা সাল্লাম আবু জাহেলের ঘরের দরজার মধ্যে যা নখ করতেছেন আবু জাহেল তার বিবিকে বলতেছে যে নিশ্চয়ই মারাত্মক মুসিবতগ্রস্ত কোনো ব্যক্তি আসছে না এমন ঝড়ের মধ্যে কে আসবে তো সে যাই চাবে তার জরুরত আমি পুরা করবো আজকে আবু জাহেল দরজা খুলে দেখে রসুল করিম সাল আলী সাল্লাম এই অবস্থায় কেন আসছেন কী চান কী সমস্যা হজরত রসুলে করিম সাল্লাহ সমস্যা তো একটাই চাচা আপনি নিয়ে আসেন ইমান নিয়ে আসেন আপনার কাছে আমি ইমানের দাওয়াত এই মুহুর্তে নিয়ে আসছে এই জন্যে যে হয়তো এই অবস্থায় আপনার দিলটা মোমের মতো নরম হয়ে আসছে এই মুসিবত দেখে আল্লাহর এই আজাব গজব দেখে হয়তো দিলটা নরম হয়ে আসছে আমি সেই সুযোগটা নিতে আসছি আপনি ইমান কবুল করেন রসলি করিম সাল আলী ওসাল্লাম ওইভাবে প্রেশান থাকতেন মানুষের জন্যে যে হায় কোনো মানুষ বেঈমান হয়ে কবরে না চলে যায় মক্কার বাজারে চলতেছেন চিন্তা করেন একটু মুখ্য বাজারে চলতেছেন একদিনের ঘটনা এরকম বাজারে ছেলে ফেলে দুষ্ট্রাসী বাস্তার রসম সাল্লি সাল্লামকে চারিদিক থেকে ঘিরে ধরছে যেটা পাওয়া যায় প্রথমে একজনে পাগরি ধরে টান দিচ্ছে আহা কেমন লাগে রসুম সালামের পাগরি ধরে টান দিছে মূল্য মৌলবীর সাথে ঠাট্টা মস্কা করতেছে পাগড়ি ধরে টান দিয়েছে এই তুমি নাকি লাতার আর মানাতের সমালোচনা করো আমাদের মূর্তিগুলোর সমালোচনা করো তুমি একদিন একজন জামা ধরে টান দিছে। আরেকজন দাড়ি ধরে টান দিয়েছে আরেক বেআ যখন আস্তে আস্তে ভাবতে থাকে মানুষ কেউ পাগি ধরে টান দিল আরেকজন একটু সাহস পায় জামার কালার ধরে টান দিল আরেকজন একটু সাহস পায় দাঁড়িয়ে আরেকজন তার একটু সাহস পায় মুখের মধ্যে থুতু মারলো নজি রসুল সাল্লাহাম চুপচাপ দেখতেছেন এই দৃশ্য সহ্য করতেছেন কিসের জন্য ভাই দিন কেউ মতের কাছে পৌঁছানোর জন্য অরসল চুপচাপ শুনতেছেন দেখতেছেন থুতু মারতেছে এই দৃশ্য দেখে আরো কয়েকজন রসুলের মুখের মধ্যে থুতু মারল এক কমবাক্ত সে মাটি আইনা ময়লা আবর্জনা আইনা রসুলের মুখের মধ্যে দেখে দিল আর বলল যে পরবর্তীতে সম্পর্কে তোমার কাছে আবারও জানতে চাই না হজরত জাইনাব রদি আল্লাহ আনহা রসুলের সবচেয়ে বড় মেয়ে বড় মেয়ে হাজরত জাইনাব এই দৃশ্য দেখে পেলায় করে পানি নিয়ে আসছেন রসুলের মুখ ধোয়ার জন্যে পবিত্র করার জন্যে বাবা বাবার এই করুন এই অবস্থা থাকবে না তো রসুল করিম সাল আলী আসাল্লাম দিনটি ওইভাবে হেফাজত করছেন ভাই জিন্দিগির সবকিছু শেষ করে কষ্ট আরামায়ের সব শেষ করছেন মানুষ ওইভাবে কষ্ট দিছে তাও দিন মানুষ পর্যন্ত কিভাবে পৌঁছবে এই চিন্তা এই বিশ্বাসী হওয়ার কারণে আবু জাহাল গোলামকে খালিগা করে উত্তপ্ত বালির মধ্যে শোয়া দিত এটাই শাস্তি তার বালির মধ্যে শোয়া দিত আর বুকের মধ্যে পাথর চাপা যে বল এখনো বল লাথ কথা বল আল্লাহাম আমার রক্ত একজনই তৌহিদ ওই তৌহিদের স্বীকৃতি দেওয়া হয়েছে আবু জাহাল এমন পিটান পিটাই বৃদ্ধা একজন বৃদ্ধা ইমাম কবল করার কারণে এমন পিটা দিছে আবু জাহালরা চোখ অন্ধ হয়ে গেছে পিটানি খাইয়া চোখ অন্ধ হয়ে গেছে তার দৃষ্টি শক্তি চলে গেছে তখন আবু জাহালোপ করে বলতেছিল বিদ্রোপ করে বলতেছিল তোমার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ এই কথা শুনে আর সহ্য করতে পারতেছিলেন না কান্না শুরু করছেন কান্না শুরু করছেন সব সহ্য হইছে পিটাইস যাই করছে সব সহ্য হয়েছে কিন্তু যখনই বল যে লাত আর মানাতের কুদৃষ্টি পড়ার কারণে তোমার এই দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে সাথে সাথে দৌড়ে ঘরে গেছেন শেষদার মধ্যে লুটায় পড়ছেন আর কান্না করে বলতেছেন আল্লাহ এই দৃষ্টিশক্তি ছিল না মাল্লাহ আপনি দিছেন এই দৃষ্টিশক্তি আপনি দিছেন আবার আপনিই নিয়ে গেছেন আমি জানি কিন্তু তারা বলতেছে ল নিয়ে গেছে মানাত নিয়ে গেছে আল্লাহ এটা সহ্য হচ্ছে না আল্লাহ আপনি আমার দৃষ্টিশক্তিকে ফিরাই আছেন আল্লাহ ওই শেষদা অবস্থায় থেকে উঠার আগে তারপরে জুবাইবনি ইউসুফ কঠিন শাস্তি দিতেছেন কঠিন শাস্তি আগুনের মধ্যে জ্বালায়া দিবেন হুমকি দিছেন এই মুহূর্তেও কি বলতেছেন হজ্জাজ ইউসুফের মুখের উপর বলে দিচ্ছেন ও হজ্জাজামের মালিক আপনি না আপনি আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমার জান্নাতের রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না যে আল্লাহ আমার জান্ন জাহান্নামের মালিক ওই আল্লাহকে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলতে পারব না হক না বলে থাকতে পারবো না সাহাবাইকরামের অবস্থা এরকম ছিল আবার ওই সাহবায় ক্রামকে আইনায় মুস্তাহদিনরা তাবি আইনরা তবে তাবি আইনরা ফলো করছেন ওই রকম ফলো আর তারাও দিনের জন্য ওই রকম কষ্ট করছেন ওইরকম মুসিবতকে সহ্য করছেন হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কত বড় মানুষ কত বড়ো মানুষ মদিনার ইমাম সমস্ত মানুষ ওই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধা করতেন হ্যাঁ হজরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই হানাফি মজাহাবের যে বড়ো ইমাম ইমাম মুহাম্মদ আবু হানিফা রহমতুল্লাহ আলহ তিনি পর্যন্ত মোহত্তায় মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলের হাদিসের কিতাব এটা পড়ার জন্যে তিনি সেই মদিনায় কয়েক বছর ছিলেন শুধু ওই মহাত্তা মালিক পড়ার জন্যে এত বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ সেই সময়ের বাদশাহ তার বিরুদ্ধে যখন যাচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলের সিদ্ধান্তগুলো ফতুয়াগুলো কথাগুলো জালিমের বিরুদ্ধে যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে কি করছেন ওই জালিম বাদশাহ গাধার পিঠে চড়াইছেন গাধার পিঠে অপমানের কোন পর্যায়ে মালিক রহমতুল্লাহ আলহ বলতেছিলেন সবাইকে তোমরা যারা আমাকে চিন্তা চিনোয় আর যারা চিননা তারা শুনে রাখো ওই যে চেহারায় কালী মাকসা হয়তো কেউ চিনতে নাও মালিক বলতেছিলেন যারা আমাকে চিন্ন চেনই যারা চিনো শুনে রাখো আমি কিন্তু আনাসের বেটা মালিক আমি কিন্তু আনাসের বেটা মালিক মানে ওই অপদস্থ অবস্থায় নিজের পরিচয় গোপন করেন নাই তোমরা জেনে রাখো অপদস্থ হইতেছি কিসের জন্য। দিনের জন্য তো এটার আমার জন্যে লজ্জার কিসের ভয়েরও কিছু নাই লজ্জারও কিছু নাই তোমরা যারা আমাকে চিনো তো চিনো না চিনলে শুনে রাখো আমি কিন্তু ওই মদিনার ইমা মালিক আনাস আনাসের সন্তান মালিক এভাবে বলতেন বলেছেন মালিক রহমতুল্লাহ আলে হজরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আল এর লাশ কোথেকে বের হয়েছে জানেন আপনারা জেলখানার থেকে বের হইছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ঘরে মৃত্যুবরণ করেন নাই কোথায় মৃত্যুবরণ করছেন জেলখানার মধ্যে মৃত্যুবরণ করছেন স্লো পয়োজনে ওনাকে হত্যা করা হয়েছে বিষ দিয়ে দিয়ে আস্তে আস্তে ওনাকে হত্যা করা হয়েছে কেন সেই সময়ের শাসকের কথা শোনে নাই কাজী হইতে বলছে হয়নি কারণ কাজী হইলে তো ওই বাদশার মতোই ভতুয়া দিতে হবে বাচ্চার মতোই ফয়সলা দিতে হবে এটা তো পারবেন না তারা দিনকে কিভাবে দিনকে আঁকড়াইয়া ছিলেন ভাই ওই দিন আমার পর্যন্ত আপনার পর্যন্ত এমনি আসে নাই অনেক রক্তের উপর গিয়ে ওই দিন আসছে অনেক মানুষের জীবনের সমস্ত মুজাহাদার বিনিময় দিন আসছে আমাদের উপরও ঠিক একই জিম্মাদারি একই জিম্মাদারি এই আয়াত রব্বুল আলম যে আয়াতটা পড়লাম সুরে মায়েদার চল্লিশ নম্বর আয়াত এই আয়াত রব আলম ওই কথাই বলছেন কেউ যদি আল্লাহ আলা হওয়ার চায় কেউ যদি দিনদার হতে চায় মনে করে আমি আল্লাহওয়ালা হতে চাই দিনদার হতে চাই তাহলে দিনের এই জিম্মাদারিটা তাকে আদায় করতে হবে নিজেও আমল করবে অন্য পর্যন্ত দিনকে পৌঁছাই দেবেশাল হাজরত ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহ আলের কি অবস্থা কোরআন এটা মখলুক কি মখলুক না এটা একটা মাস আল আপনারা বুঝবেন না ওটা এটা একটু অন্য মাস আল তর্কশাস্ত্রের ব্যাপার যে আল্লাহর কালাম এটা ঠিক আল্লাহর কথা আল্লাহর মতই তার সত্তাটা স্থায়ী নাকি এটা সৃষ্টি এর মধ্যে কম বেশ হতে পারে পরিবর্তন হতে পারে এই এইরূপ ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহ আলাই মানেন না এই বাচ্চার কথা না এটা আল্লাহর মতই অনন্ত এটা আগো ছিল কেমন পর্যন্ত থাকবে কোনো রকমের পরিবর্তন পরিবর্তন কোনো কিছুই তার মধ্যে করা যাবে না ব্যাস এক হকের উপর ছিলেন তাকে জেলখানায় এমনভাবে চাবুক খালি গায়ে করে এমনভাবে চাবুক মারা হয়েছে যে ম্যাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলের ইতিহাস থেকে যেটা পাওয়া যায় যে ওই গোস্তগুলো পচে গেছে যেই যেই জায়গায় চাবুক পরেছে গোস্তগুলো পচে গেছে ওই পচা গোস্তুগুলো ভালো করার জন্য ওই জায়গাটাকে ওই গোস্ত নতুন করে ভালো করার কোনো সুযোগ ছিল না কারণ ওই জায়গাটা মরেই গেছে ওই জায়গাগুলো কেটে কেটে তারপরে মলম লাগানো এই এইরকম কষ্ট করছেন এই রকম কষ্ট কেন কেন করছেন দিনের জন্যে দিনকে ছাড়েন নাই আমার পর্যন্ত আপনার পর্যন্ত দিন এমনি পৌঁছে নাই এই খুব বেশি দিন আগের কথা না আঠারোশো সাতান্ন ইতিহাসগুলো একটু দেখলেন না ইংরেজরাও লামায়ক রামকে এখন তো ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের জন্য অনেক বড়ো বড়ো মানুষ সামনে চলে আসছে হ্যাঁ মহাত্মা গান্ধী চলে আসছে আরো কত মানুষ চলে আসছে হ্যাঁ আসলে লামায়ক রামের যে ত্যাগ ইংরেজদের বিরুদ্ধে আল্লাহ আকবার আঠারোশো যারা ইতিহাস পড়ছেন জানেন দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত যে রোড জিটি রোড বলে যেটাকে মহাসড়ক ছিল যেটা ওই জিটি রোডের দুও পাশের যে গাছগুলো ছিল ওই গাছের এমন কোনো গাছ ছিল না কোথায় দিল্লি কোথায় পাকিস্তানের সেই পেশোয়ার সেই পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছগুলোর মধ্যে কোনো আলেমের লাশ ঝুলে নেয় এইভাবে হত্যা করছে আলেমদেরকে এইভাবে হ্যাঁ এখনো আজাদ কাশ্মীরে মাঙ্গ একটা এলাকা আছে মাং আজাদ কাশ্মীরে ওই জায়গায় একটা গাছ এখনো ইতিহাসের সাক্ষী সবাই অনেকে দেখতে যায় খুব সব ছিল যাওয়ার ওই জায়গায় যে গাছটা ওই গাছটা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে দুইজন বড় আলিম সবুজ আলী এবং রমালি রাহিম সবুজ আলী একজনের নাম জনের রমালি এই দুই আলিমকে ওই গাছের সাথে শুধু ঝুলায় নাই তাদের চামড়া শরীর থেকে আলাদা করা হয়েছে আল্লাহ কিসের জন্যে কিসের জন্য দিনের জন্যে কারণ ইংরেজরা এই পন্থা কেন অবলম্বন করছে এই জন্যে করছে যে তারা যখন দেখল ওলামায় কেরাম তাদের বিরুদ্ধে কোনো রকমের আপোষ করতেছে না কোনো রকমের না দেখেন কত কষ্ট ওলামায় কেরাম করছে এই এই দেশের স্বাধীনতার জন্যে প্রকৃত স্বাধীনতার জন্য দেশ মানুষকে রক্ষার জন্য ইমান আকিদের হেফাজতের জন্যে ইতিহাস এখন উল্টা কথা বলে বাস্তব ইতিহাস তো বলেন এখন ওই সব কৃতিত্ব হিন্দুদের সব কৃতিত্ব তাদের স্বাধীনতার জন্যে ওলামায় একরামের কথা কে নিন কিন্তু ওই নির্যাতন স্বীকার করছে কারা কাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে এই দেশ কাদের ত্যাগের বিনিময়ে তো আঠারোশো সাতান্নের পর ইংরেজরা যখন দেখলো কোনো কোনোভাবেই দমানো যাচ্ছে না তখন তারা একটা কমিটি গঠন করে যে কি করে এই ভারত উপমহাদেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যাবে তখন ওই কমিটি গবেষণা করে তিনটা প্রস্তাব করে তিনটা প্রস্তাব কথাটা এই জন্যে বলতেছি যে আমাদের অবস্থা বোঝার জন্যে যে আসলে তখন তো ঘটা করে ওই তিন প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চলেছে আর এখন এমনি হচ্ছে কোথায় আছি আমরা দিনকে দুনিয়া থেকে উঠায়ে দেওয়ার জন্যে ইংরেজরা সে দেশের চেপে বসার জন্য তিনটা পরামর্শ তারা ওই উপদেষ্টা কমিটি তিনটা বিষয় তাদের সামনে পেশ করেছে কোরআনকে সরাই দাও ঘর থেকে ইতিহাস বলে কথা লক্ষ লক্ষ কোরআনের নুসখা কোরআন শরীফ লক্ষ লক্ষ কোরআন শরীফ তখন ইংরেজরা যেখানে পাইছে সেখান থেকে নিয়ে ধ্বংস করেছে প্রথম সত্য তো ইংরেজরা ঘর থেকে কোরআন শরীফ নিয়ে ধ্বংস করছে এখন আর ইংরেজদের ঘর থেকে নিয়ে কোরআন শরীফ ধ্বংস করতে হয় না এখন কোরআন শরীফ আমার ঘরে গাঁদে নিয়ে ধ্বংস করার দরকার নাই আমার ঘরের মধ্যেই ধ্বংস হইতেছে গিলের মধ্যে ঘুমাইতেছে এটা যদি কোনো দিনদার ঘর হয় আর দিনদার ঘর না হইলে এটা একটা আজাব ওই কোরআন একটা আজাদ হয়ে গেছে ওই কোরআন আমাদের কাছে পৌঁছাতে আমার ঘরের মধ্যে বহু কোরআন শরীফ আরেকজনের ঘর থেকে পৌঁছাই দেওয়া গেছে এটা জন্য এই এটা নিরাপদ জায়গা হচ্ছে হুজুরের ঘর আমার ঘর কোরআনের জন্য নিরাপদ মান মুসলমানের সন্তান মুসলমানের ঘর কোরআন ছিলই ঘরে তো ইংরেজরা তাদের কর্তৃত্ব বাস্তবায়নের জন্যে তাদের মিশন কার্যকর করার জন্যে যে তিন মিশন নিয়ে আগে সে পরামর্শ কমিটির পরামর্শ অনুযায়ী যে প্রথম শর্ত কোরআনকে মুসলমানদের সিনা থেকে সরে দাও তারা তো সেটা জবরদস্তিমূলক করছে আর আজকে সেটা জবরদস্তিমূলক করতে হয় না আজকে এটা এমনিই মুসলমানের সিনা থেকে সরে গেছে এবং কত আফসোসের কথা যে সে ইংরেজ আমলে ইংরেজ আমলে সত্তর পার্সেন্ট মুসলমান কোরআন শরীফ পড়তে পারত সত্তর পার্সেন্ট মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতো একদম হতাশার কথা এটা আমরা যেন মসজিদে আসি আমাদের কাছে জিনিসটা আশ্চর্যের লাগে কিন্তু আমরা যখন গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যাই সেই যে উত্তরবঙ্গে গেলাম বুঝতে পারছি এই বিষয়টা কত বাস্তব কথা যে ফাইভ মুসলমান এখন কোরআন শরীফ পড়তে পারে না কোথা আসছে কোরআন মুসলমানদের থেকে সরাই দেওয়ার জন্য আর নতুন করে তাদের ওই নির্যাতনের দরকার ব্যবস্থা করে আমাদের আমাদের জন্য এমনি থেকে দূরে দিচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ওলামায় খত করে দাও যদি এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে এ দেশের আরেকদেরকে খতম করে দাও কারণ তাদের সাথে আপোষ চলে না আলেমদের সাথে আপোষ চলে না তারা কারোর সাথে আপোষই হয় না কাজেই তাদেরকে খতম করে দাও এই ওই প্রস্তাবনার কারণে এই আলেমদের উপরে নির্যাতন শুরু হয়েছে তিন নম্বর কথা ছিল যে মানুষদেরকে এমন ভাবে ইংরেজি তালিম দাও যেন মানুষ ওটার প্রেশারে পরে কোরআনের তালিম শরীয়তের তালিমকে ভারী মনে করে ওটা ছেড়ে দেয় তখন তারা ওইভাবে ইংরেজি মানুষের মধ্যে এমনভাবে চর্চা শুরু করে দিয়েছে যেন মানুষ দিনই তালিম শিখার সময় না পায় তখনই ওলামায়কেরাম ফতোয়া দিচ্ছেন ইংরেজি শিখা আরাম এখন তো ওলামা একমকে ওই পশ্চাদপদ মানুষ বলে আমরা বলি কিন্তু কোন মুহূর্তে ওলামা একম ওই ফতোয়াটা দিছিলেন এটার খবর তো কেউ রাখি না যখন ইংরেজরা ষড়যন্ত্রমূলক এবং তাদের পরিকল্পনা মাফিক ইংরেজি মানুষের মধ্যে এমনভাবে চাপাইয়া দিচ্ছিল যেন মানুষ কোরআনের তালিম থেকে বাধ্য হয় দূরে সত্ত্বে তখন ওরাম ইংরেজি হারা ও ভাই আজকে প্রেক্ষাপট চিন্তা করেন তো ওই ইংরেজদের এখন আর ষড়যন্ত্র চাপা দেওয়ার কোনো ব্যাপার নাই আজকে আমার ঘর থেকে কোরআন এর তালিম এমনি উঠে গেছে কথা কোনটা বলতেছে ওই আগে যেটা ছিল প্রস্তাবনা কথা কিন্তু ওইটাই বলতেছে এত লেখাপড়ার মধ্যে ইংরেজি শিখে সে কত কিছু শিখে আর হাবে যাবে কত কিছু শিখে কোরআন শিখলে তার মাথাটা ঠিক থাকবে নাকি ওই এখন যেটা ইংরেজরা বলতো এটা এখন মুসলমানরা বলতো তো ওই তিন জিনিস কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি খবর নাই আমার এমনি হয়ে গেছে ওলামা একরামকে কত কষ্ট দিচ্ছেন কত কষ্ট দিচ্ছে মালানা জাফর ধনাসির রহমাতুল্লাহে আলে তিনি ওই নির্যাতনের শিকার একজন মানুষ একজন আলীম তিনি এক কিতাব লিখেছেন তারিখে কালাপানি তারিখে কালাপানি কালাপানি একটা জায়গা ওখানে সেই তারিখে কালা পানির মধ্যে উনি ইতিহাস লেখেন যা আমাদের কিছু আলিমকে আমাদের কিছু আলিমকে এই দিল্লি থেকে গ্রেফতার করে দিল্লি থেকে আমাদেরকে পেশোয়ার পাঠানো হবে তো আমাদের হাত করা পাঠানোই তো আমরা তো হাত করা পড়ছি কোনো কষ্ট নাই সমস্যা কি ট্রেনের মধ্যে সবাই বসে বসে জিকির আজকার তেজবি তে আলীম যখন পেশোয়ার গিয়ে নামলাম আমরা তো পেশোয়ারের যিনি শাসক আমাদের এই ভালো অবস্থা দেখে তার সহ্য হয় নাই যে এত আরামে তোমরা আয়েসি জিন্দিগি কাটাইতেছো আরামে জীবন কাটাইতেছো অ্যারেস্ট হওয়ার পরেও তোমাদেরকে ছাড়া যাবে না কি করলো তখন তাদেরকে পেশোয়ার থেকে মুলতান পাঠানো হবে সামান্য রাস্তা অল্প রাস্তা পেশোয়ার থেকে মুলতান এই অল্প রাস্তার মধ্যে তাদেরকে কেমনে পাঠানো হবে পাঠানোর ব্যবস্থা করছে যে এই পেশোয়ারের যিনি শাসক ছিলেন ইংরেজ শাসক ওই ট্রেনের মধ্যে ছোট ছোট কামরা বানাইছে ছোট ছোট যেন একজন মানুষ চুপচাপ বসে থাকতে পারে আচ্ছা ওই কামরা গুলো যে বানাইছে ওই ছোট ছোট কামরার চারোপাশে লোহা লাগাই চোকা লোহা লাগাই ট্রেনের মধ্যে একটু লড়াচাড়া পড়লেই এগুলা চারোপাশ থেকে বিধে এইরকম ভাবে বলেন যে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা ওইভাবে বসে থাকতাম রাতেও বসে থাকতাম দিনেও বসে থাকতাম বলে যে ওই ঘের মধ্যেই ঘা লাগতো ঘায়ের মধ্যেই ঘা লাগতো ঘাম এবং রক্ত একসাথে ঝরত পানি দিত না পেশা পায়খানা সব ওই জায়গায় দুর্গন্ধ ওই অবস্থায় পেশোয়ার থেকে মুলতান যাওয়ার জন্যে কয়েক ঘন্টার রাস্তা কিন্তু ওই রাস্তাটা আমাদেরকে এক মাস লাগাইয়া আমাদেরকে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এক মাসের মাথায় গিয়া মুলতান জায় পুচ্ছি আমরা মুলতানের জালখানার মধ্যে যখন আমাদেরকে নেওয়া হইলো তখন আমাদের সকলের জন্য ফাসির রায় হলো কাজী ফাসির রায় দিয়া দিলেন বিচারক হাসির প্রায় শুনে আমরা সবাই আনন্দে আমাদের চেহারার মধ্যে সকলের চেহারার মধ্যে ওই যে ক্লান্তি ভাব কষ্ট দুর্ভোগ সব দূর হয়ে গেছে আমরা সবাই খুশিতে আনন্দে সবাই হাসতেছিলাম তো বিচারক আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে তোমরা হাসতেছো কেন বলে হাসতেছি এই জন্যে যা আমরা এই কঠিন শাস্তি থেকে মুক্তি পাচ্ছি জানা তোমাদের সামনে হাসি এই জন্যে আমরা হাসতেছি আনন্দ পেয়েছিছি তখন তার মাথার মধ্যে আশ্চর্য না তাদেরকে এই আনন্দিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না উপরের সাথে যোগাযোগ হয়েছে ওপরের সাথে যোগাযোগ হওয়ার পর তাদেরকে ওই ফাঁসির রায় থেকে তাদেরকে মিসকিয়ে দেওয়া হয়েছে যেন ফাঁসি দেওয়া হবে কি করা হবে যে ওই কালাপানি একটা জায়গা তাদের ওই জায়গায় পাঠায় দেওয়া হোক তাদেরকে কষ্ট দেওয়া হবে শুধু একটাই কি যে তোমরা শুধু মেনে নাও ইংরেজদের শাসন তাদের সাথে গাদ্দারি করবা না নিমুখ খারামি করবানা তারা যা বলবে তাই শুনবা আল্লাহ আকবর হক কাহিনী আলিমরা দিনের স্বার্থে রাষ্ট্রের সাথে কোনো রকমের গাদ্দারি করার মতো লোক তারা তাদেরকে আজকে দুনিয়ায় মানুষ তাদেরকে নানাভাবে কলঙ্কিত করে তাদের বদনাম করে এটা মনে রেখে একজন সাধারণ মানুষের চেয়ে দেশের জন্য মাটির জন্য মানুষের জন্য হক্কানি আলম যদি হন তার দরদ তার মহাব্বত ভালোবাসা তার টান এবং দায়িত্ব এটা অন্যের চেয়ে অনেক অনেক বেশি নিঃসন্দেহে এটা ইতিহাসের কথা এটা নতুন কোনো কথা নয় ইতিহাস তাই বলে হাজার জাফর রহমতুল্লাহ বলেন তো বাচ্চারা কান্না করতেছে বাবা বাবা বলে কি দৃশ্য চিন্তা করেন অর্থাৎ জাফর কানিস যিনি ওই লেখক তিনি নিজে বলেন আমার ছোট্ট বাচ্চা ছিল সে দৌড়ায় আসে আমাকে জড়ায় আসছে আর কান্না করতেছে বাবা মেরে না যা বলে মেরে না চলো আমাদের সাথে কোথায় যাবা বাবা তো ধরো জাফর কানেশ্রী মাহতুল্লাহ আলেই আল্লাহ আকবর দিনের জন্য বললাম কত ত্যাগ স্বীকার করছেন আল্লাহ আকবর জাফর কানিসি তিনি নিজে বলেন যে আমি আমার বউকে ইস্বা দিলাম সরাও বুকে নাও তাকে সরাও তাকে বুকে নাও তো যখন মা বাচ্চাটাকে বুকে নিল তো জাফর কানেশ্রী বলতেছেন বাবা যদি ফেরত আসে আবার দেখা হবে ইনশাল্লাহ যদি ফেরত আসে ইনশাল্লাহ আবার দেখা হবে আর যদি ফেরত না আসে কেয়ামতের দিন হাউসে কাউসারের সামনে আবারের জন্য তারা প্রস্তুত সমস্যা নাই কষ্ট সব সহ্য করতে রাজি আছে ইনশাআল্লাহ তাহলে ও ভাই এ কথাগুলো কেন বলা যে দিনের হেফাজতের জন্য সেই রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত সাহাবায় কেরাম তবে তাব এমন কোন যুগ নাই যেখানে মানুষরা দিনের জন্যে আলেমরা দিনের জন্য কষ্ট করেন নাই আরামে আয়েসে আসে নাই তো আমি আপনি দিনকে ওই আরামে আয়েসে পাওয়ার আশা কি করে করি কি করে করি ইংরেজরা তাদের যে মিশন বাস্তবায়নের যে চেষ্টা চালাই আজকে আমার ঘর কি ওইটা হয়ে যায় নাই ওই তিন বিষয় কি হয়ে যায় নাই আলেমরা নির্যাতিত না আওয়াম থেকে সাধারণ মানুষ থেকে আলেমকে বিচ্ছিন্ন করা হচ্ছে না আ আমার ঘর থেকে কোরআনকে সরাই দেওয়া হয় নাই আমার বাচ্চাদের তালিমের মধ্যে ইংরেজ এই এমন তালিম কেমনভাবে ঢুকানো হয় নাই যে এখন কোরআন আমার কাছে বোঝা হয়ে গেছে হয় নাই এটা সব হয়ে গেছে তো আল্লাহর কাছে কি জবাব এই বাচ্চাগুলো যখন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নারিশ করবে তো আল্লাহর কাছে কি জবাব দেব কি জবাব দেবো হ্যাঁ সুরে আজাবেদ আটষট্টি নম্বরে আয়াত রব্বুল আলমী যে কথাটা বলেছেন ওইকে আমাদের মাঠে বাচ্চাগুলো যখন নালিশ করছে আমাদের মা বাবার অনুসরণ তারা আমাকে ডাক্তার হইতে বলছে আমি ডাক্তার হইসি আমাকে এম পাস করতে বলছে আমি এম পাস করছি করছি সব করছি অব শেষ একটা বিএপাস মেয়েকে ডেকে আনেন না জিজ্ঞেস করেন না তুমি বালে ঘুষ দশ বছর হয়ে গেছে সেই পনেরো পনেরো বছর বয়সে তুমি বালেক হয়েছিল তাকে জিজ্ঞেস করে বলো তো গোসলের তরিকাটা বলো তো এই পনেরো বছরের প্রতি মাসেই তুমি না পাক প্রতি মাসেই তুমি না পাক তোমার উপর গুসল ফরজ হয়েছে তো ওই ফরজ গুসল কীভাবে করতে হয় বলো মুসলমানের মেয়েদেরকে এরকম ডেকে আনেন না আনেন ডেকে একশো মেয়ের মধ্যে দেখবেন নব্বইটাই আমি এটা রিস্ক নিলাম না এই আর সামনে বাড়লাম না নব্বইটা বলতে আমার কোনো দ্বিধা নাই আপনি নব্বইটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করেন না কারা আর আমার আপনার মেয়ে আমরা যারা ওই দিনদার তাদের মেয়ে যারা দিন মানে না তাদের কথাবাদ যারা দিন মানে ওই এই রকম মানুষদের মেয়েগুলোকে ডেকে এনে জিজ্ঞেস করেন না বলো তো গোসলের ফরস কি কি সিস্টেম কী তরিকা এই ১০টি বছর বছরে বারোবার তুমি নাপাক পাক হয়েছ এই বারোবার তুমি গোসল করেছ বলো তো গোসলটা কীভাবে করেছে। সে বলতে পারবে না তো সে যদি গোসল না করে সে গোসল করেছে গোসলের মতো সাধারণ গোসলের মতো গোসল করেছে ফরজ গোসল করে নাই সে পবিত্র হয় নাই সে যদি করেও তার গুণাগার হয়েছে সে যদি নামাজ পড়েও তার নামাজ হয় নাই তো এই দায়গুলো কে দিবে আমি আপনি তাকে ইংরেজি শেখানোর জন্য হ্যাঁ দুনিয়াবী তালিমের জন্যে কত পেনশানে কত মেহনত একটা সাবজেক্টে সে খারাপ করলে তার সাথে কি আচরণ করি অথচ সে প্রতিদিন কত সাবজেক্টে ফেল করতেছে দিনই সাবজেক্ট পাঁচটা মৌলিক সাবজেক্ট পাঁচ বক্ত নামাজ সে পড়ে না প্রতি অক্ সে ফেল করতেছে আপনার আমার কোনো ব্যবসায়ী নেই কোনো চিন্তা নাই কেন আসলে আমি নিজেও তা আখেরাতে বিশ্বাস করতেছি ও সাহাবায় ক্রামের ওই জিন্দিগি একটু চিন্তা করেন তারা নিজেরাও কষ্ট করছে আর কষ্ট করে দিন আরেকজন পর্যন্ত পৌঁছে এই জিম্মাদারি আমারও আমিও কষ্ট করব দিনের জন্য ইনশাল্লাহ তো আপন জন যারা আছে তাদের উপর দিনদার বাড়ানোর মেহনত ফিক আমাকে করতে হবে না এরা কিন্তু আমার বিরুদ্ধে নালিশ করবে অন্তত ফারায়সগুলো তাকে আমি শিখাই ফরজ এগুলো শিখাই ওয়াজিবাতগুলো শিখাই জরুরিয়াতে দিন যেগুলো সেগুলো শিখাই দুইটা জিনিস দুনিয়ায় আমরা আছি আমাদের একটা হচ্ছে জরুরত আর একটা হচ্ছে মাকসাদ দুনিয়ায় আমাদের জরুরত হইলো খেয়ে দেয়ে বেঁচে থাকা এই খেয়ে দেয়ে বাঁচার জন্য আমার যা যা জরুরত এটা আমি জরুরতের যে সমস্ত জ্ঞান আছে এগুলো শিখব ইংরেজি জরুরত হলে শিখবো অঙ্ক জরুরত হলে শিখবো কিন্তু এগুলো আমার মাকসাদ না এগুলো আমার উদ্দেশ্য না দুনিয়ায় বেঁচে থাকা আমার উদ্দেশ্য হচ্ছে আমার আখেরাত কামাই করা তো আমি আমার জরুরত তো ঠিকই মিটাইলাম কিন্তু আমার আখেরাত যেটা কথার কথা আমি বাথরুমে যাব কথার কথা বাথরুমে যাব বাথরুমে গেলে আমার একটু পানির জরুরত তাই না একটা লোটার জরুরত লোটা পানি সবই আমি সব ঠিক করলাম কিন্তু আমার পায়খানা হচ্ছে না আমার পায়খানা হচ্ছে না আমার যেটা মাকসাদ আমি যে উদ্দেশ্যে পায়খানায় ঢুকলাম সেই মাকসাদ আমার হচ্ছে না যে কোনো কারণে নষ্ট হচ্ছে তো আমার ওই পানি লুটা এগুলোর কি হবে কি ফায়দা কি ফায়দা ও ভাই আমি এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমার যা যা জরুরত এই জরুরতের জন্য আমি আমার জীবনের সব কিছু শেষ করে দিলাম অথচ আখরাত আমার মাকসাদ এই আখরাতের জন্য আমি কি করলাম এটা তো আমার মাকসাদ মূল উদ্দেশ্য দুনিয়া বেঁচে থাকার মূল উদ্দেশ্য আমার আখরাত আখরাতের কামাই আখরাত কেনার জন্য দুইয়া হচ্ছে বাজার এখানে আসছে আমি আখারাত কেনার জন্য আমার এটা ঠিকানা আমার ঠিকানা জাম্নাত আমাকেও জবাব দিতে হবে আমার বাচ্চাদের জবাবও আমাকে দিতে হবে আমার আপনজনের জবাবও কিন্তু আমাকে দিতে হবে সামনে আসতেছে একটা বাজে দিন কি ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস নজি আমি জালিম আমার আপনার বাচ্চারাই কিন্তু যাবে অপকর্মগুলো করতে বেহায়াপনা করতে আমারই বাচ্চা আমি তাদেরকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম কোনো খোঁজ খবর নাই কই গেল, কি করলো কি করলো কই গেলো কোনো খোঁজ খবর নাই ও ভাই দুনিয়া আপনাকে কেউ জিজ্ঞেস না করলো যেখানে জিজ্ঞেস করলে আমি আপনি আটকে যাবো আল্লাহ তাহলে কিন্তু সেই কঠিন মুহূর্তে আমাকে জিজ্ঞেস করবেন সেই দিন বাচ্চা তাকে ছেড়ে দিছিলা সে গুণা করছে এখন এই গুণার শাস্তি সে পাবে আর তুমি পাবা ডাবল শাস্তি বাচ্চার জিম্মাদারি আদায় করো নাই এক শাস্তি আর এক শাস্তি হচ্ছে বাচ্চাকে দিন শিখাও নাই সব শিখাই বাচ্চাকে কিন্তু যেটা বেশি জরুরা সেটা শিখাই না তো আমার বিরুদ্ধে ইংরেজদের যে মিশন ছিল এটা আমি এখন নিজে নিজেই কার্যকর করি ইংরেজদের আর আসার দরকার নাই। ইয়াহুদ্দিন আসারদের আর আসার দরকার নেই এখন আমি নিজেই তুই ইয়াহুদিন আসারা হয়ে গেছি আমার ঘরে এখন আমি নিজেই বাস্তবায়ন করতেছি ওই তিন মিশন আল্লাহ তালা হদায়ত না করেন আল্লাহ তালা সই বুঝতেন একটু চিন্তা ভাবনা করেন একটু চিন্তা করেন আসলে চিন্তার সময় আসছে সময় আসছে আর কতদিন এভাবে থাকবে। থাকবেন আলামিল্লি না তকলি দিক্লা কবে আসবে তোমার সেই মুহূর্ত যে তোমার অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে কবে আসবে এই মুহূর্ত কবে আসবে আখেরাতে চলে গেলে ও চলে গেলে আফসোস করে আর লাভ হবে না তখন আর সময় আর পাওয়া যাবে না সময় এখনই আল্লাহ আমাদেরকে আমাদের ইস্তকাম দান করেন আয় আল্লাহ দিনের সমস্ত হকগুলো আদায় করার তৌফিক আনায়ত করেন মাউলায় করিম আয় আমাদের সন্তানদেরকে দিনদার দিনে তালিম দেওয়ার তৌফিক আনায়ত করেন মাওলায় করিম আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে আয় আল্লাহ দিনদার মুত্তাকি পরেজগার বাড়ানোর জন্যে যা যা করণীয় সব করার তৌফিকা আনায়াত করেন আয় আল্লাহ আমার এই সন্তান যেন আখেরাতে আমার বিরুদ্ধে আয় আল্লাহ বিচার প্রার্থী না হয় মাওলা আমার বিরুদ্ধে নালিশ না করে মাওলা এই বাচ্চাগুলো যেন আমার আখেরাতের নাজাতের ওসিলা হয় মাওলা আমাদের বাচ্চাগুলোকে আপনি দিনের জন্য কবুল করেন আয় আল্লাহ দিনদার মত্তাকি পরেজগার বানাইয়া দেন শরীয়তের উপর আমল করনেওয়ালা বানাইয়া দেন وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين والحمد لله